পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ নুহ এবং আদমের মধ্যে সময় ব্যবধান কত ছিলাম আদম এবং নুহের মাঝে ছিল ১০টি প্রজন্ম যাদের প্রত্যেকে ছিল মুসলিম কুল্লুহুম আল ইসলাম আরবি আল শব্দটি দুইটি অর্থে ব্যবহার করা যেতে পারে একটি অর্থ হচ্ছে শতাব্দী এবং অপর অর্থ হচ্ছে প্রজন্ম সুতরাং এই কারণ এই শব্দটিকে আমরা এক শতাব্দী বা একটি প্রজন্মকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারি যদি আমরা এর অর্থ গ্রহণ করে থাকি শতাব্দী তাহলে আশারাত করুন এর অর্থ হচ্ছে দশটি শতাব্দী তার মানে এক হাজার বছর দিকে যদি এর মাধ্যমে বোঝানো হয়ে থাকে প্রজন্ম তাহলে আশারাত করুন এর অর্থ হচ্ছে দশটি প্রজন্ম এবং ১০টি প্রজন্ম যদি আমরা সেই সময় মানুষের হায়াত হিসেব করি তাহলে দেখতে পাব তা এক হাজার বছরের চেয়েও বেশি হবে কেননা আগেকার দিনে মানুষজন বেশি সময় ধরে বেঁচে থাকতেন দীর্ঘ হায়াত লাভ করতেন সুতরাং আদম এবং নুহের মাঝে অনেকগুলো প্রজন্ম ছিল কেবল মাত্র দশটি নয় তবে তাদের মধ্যে দশটি প্রজন্ম এমন ছিল যারা ছিল মুসলিম অর্থাৎ দশটি মুসলিম প্রজন্মের পর ধীরে ধীরে আদম সন্তানদের মধ্যে কুফর এবং শিরকের প্রচলন শুরু হতে থাকে কিভাবে এটা ঘটল আদম আলা চেন আলমতার আম্বিয়াদের মধ্যে একজন সম্মানিত নবী এবং তিনি নিঃসন্দেহে তাওহিদের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন এবং তার সন্তানদেরকেও তিনি তাও এর উপরে বড় করে তুলছিলেন তাহলে কিভাবে তার সন্তানদের মধ্যে শিখ প্রবেশ করল এবং নূ আলাই সময়ে আমরা দেখতে পাই তারা সরাসরি মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং আল্লাহ নু হম্প্রদায়ের মূর্তিগুলোর ব্যাপারেও কুরআনে উল্লেখ করেছেন আল্লাহ বলেন অপনুল وَلَا কুমলত জরুন্ন অলয় উস অনসোন তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করোনা ওয়াদ সুয়া ইয়া উক এবং নাসরকে এগুলো ছিল নু আলাই সময়ের পাঁচটি মূর্তির নাম যেগুলো তার সম্প্রদায় পূজা করত ইবনি আব্বাস তিনি বলছেন এরা হচ্ছেন পাঁচজন পুণ্যবান ব্যক্তি এই নামগুলো হচ্ছে নেককার ব্যক্তিদের নাম যাদের নামে তৈরিকৃত মূর্তিকে এবং তাদের সৌধগুলোকে নুহের সম্প্রদায় পূজা করা শুরু করেছিল এবং এভাবেই পৃথিবীর শির্কের প্রচলন শুরু হয় এবং ইবনি আব্বাস তিনি বুখারিতে সংরক্ষিত হাদিসে এই বিষয়ে বর্ণনা করছেন তিনি বলেন নুহ এবং তার কারণ ছিল এই যে ওয়াদ্দা সুয়া আন ইয়াগুস ইয়াউক নাসর প্রমুখ ব্যক্তি সমূহ এই সমস্ত ব্যক্তিরা ছিলেন সম্প্রদায়ের কয়েকজন পুণ্যবান ব্যক্তি এই পুণ্যবান ব্যক্তিদের মৃত্যুর পর শয়তান তাদের সম্প্রদায়ের প্রতি বাসবাসা প্রদান করল কুমন্ত্রণা প্রদান করল এই বলে যে এই সমস্ত ব্যক্তিরা যেসব স্থানে বসতেন তোমরা সেইসব স্থানে কিছু মূর্তি নির্মাণ করে তাদের নামেই সেই মূর্তিগুলো নামকরণ করে দাও এবং সম্প্রদায়ের লোকেরা সেটাই করল কেননা আমরা উল্লেখ করেছি এই ঘটনাটি ছিল এমন একটি সময়ে যখন আদম আল্লাহিস্লামের সন্তানেরা ধীরে ধীরে তাদের মধ্যে পুনহের কাজ বৃদ্ধি পেতে থাকে এবং তারা দিন থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে এবং তাদের মধ্যে মূর্খতা অজ্ঞতা জাহিরিয়া ইত্যাদি বিস্তার লাভ করছিল এবং সেই সময়ে তাদের মধ্যে নেককার ব্যক্তিদের সংখ্যাও ছিল কম এরকম একটি সময়ে যখন তাদের মধ্যে নেককার ব্যক্তিদের মৃত্যু হয়ে গেল শয়তান তখন তাদেরকে প্রয়োজনা দিল তাদের নামে কিছু মূর্তি নির্মাণ করে মূর্তিগুলো নামকরণ করার জন্য শয়তান অত্যন্ত সুকৌশলী ধাপে ধাপে ধীরে ধীরে ক্রমাগত প্রয়োজনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে সে অত্যন্ত পারদর্শী কাজেই সরল পথ থেকে সামান্য পরিমাণ বিচ্যুতিও একদিন বড় ক্ষতির কারণ হতে পারে শয়তান তাদের সামনে একটি সুন্দর টার্গেট বা লক্ষ্যকে উপস্থাপন করেছিল তারা বলছিল এখন মানুষের মধ্যে ইবাদতে আগ্রহ কমে গেছে নেককার ব্যক্তিদের সংখ্যা কম যখন তারা ছিলেন তখন তারা তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন ইবাদতে আগ্রহ সৃষ্টি হতো তোমাদের এখন কে তোমাদেরকে উপদেশ দিবে না প্রদান করবে সুতরাং সুন্দর একটি টার্গেট শয়তান তাদের সামনে নিয়ে আসলো। কিন্তু এই টার্গেট পূরণের জন্য যে মেথড বা পদ্ধতি সেটাতে শয়তান গোলমান লাগিয়ে দিল সুতরাং টার্গেট বা লক্ষ্য ভালো হলেই হবে না তা পূরণ করার জন্য যে মেথড রয়েছে সেটাও সঠিক হতে হবে যেমন আমরা দেখি অনেকেই বর্তমান সময়ে দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত বিশ্ব কিংবা ক্ষুধামুক্ত বাংলাদেশ কত সুন্দর টার্গেট এগুলো আমাদের সামনে নিয়ে আসেন কিন্তু যেই পদ্ধতিতে এই লক্ষ্যটাকে পূরণ করা হবে অর্থনীতি সেখানে তারা সুদ্ভিত্তিক অর্থনীতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন মেথড হিসেবে ব্যবহার করেন সুতরাং এই ধরনের ভুল মাধ্যমে সুন্দর লক্ষ্য পূরণের কোন সুযোগ নেই আমাদের টার্গেটও হতে হবে সুন্দর এবং মেথড বা পদ্ধতি হতে হবে সঠিক সুতরাং সেই সময় যখন অজ্ঞতা এবং মূর্খতা জাহিলিয়া বৃদ্ধি পেল শয়তান তাদের মধ্যে মূর্তি নির্মাণ করতে সাকসেসফুল হল সফল হল কিন্তু তখনও সে সেই লোকদেরকে বলেনি যে তোমরা এই মূর্তিগুলো পূজা করা শুরু করো শয়তান সময় নিচ্ছিল এভাবে একটি সময় চলে আসলো যখন যে প্রজন্ম মূর্তি নির্মাণ করেছিল তাদেরও মৃত্যু হয়ে গেল এবং ধীরে ধীরে মানুষের মধ্যে ইলম আরো লোভ পেয়ে গেল এবং এর শয়তান এরপরেই শান্তি পূজায় লিপ্ত করে দিল ইবেন আব্বাস বলেন নুহের সম্প্রদায়ের এই দেবদেবী মূর্তিগুলো পরবর্তীতে আরবেও প্রচলিত হয়ে প্রে এবং ইবেন জারি রেহমাউল তিনি আলোচ্য আয়াতের তাফসিরে মোহাম্মদ ইবেন কায়েস থেকে বর্ণনা করেছেন তারা ছিলেন আদম এবং নুহের মধ্যবর্তীকালের পুণ্যবান ব্যক্তি নেককার ব্যক্তি তাদের বেশ কিছু অনুসারী ছিল তারপর যখন তাদের মৃত্যু হয়ে গেল সেই সমস্ত নেকর ব্যক্তিরা মৃত্যুবরণ করলেন তখন তাদের অনুসারীরা বলল আমরা যদি এদের প্রতিকৃতি নির্মাণ করে রাখি মূর্তি নির্মাণ করে রাখি তাহলে তাদের কথা স্মরণ করে ইবাদতে আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে তখন তারা তাদের প্রতিকৃতি নির্মাণ করে রাখে তারপরে যখন সেই প্রজন্মেরও মৃত্যু হয়ে যায় এবং নতুন আরেকটি প্রজন্ম আসে তখন শয়তান এই অজ্ঞতার সুযোগকে গ্রহণ করে শয়তান তাদের প্রতি এই বলে প্ররোচনা দেয় যে লোকজন তো তাদেরই উপাসনা করত এবং তাদের ওসিলাতেই বৃষ্টি প্রার্থনা করত সুতরাং নতুন প্রজন্ম যারা জানত না যে কি কারণে এই মূর্তিগুলো নির্মাণ করা হয়েছিল তারা সরাসরি এই মূর্তিগুলোকে পূজা করা শুরু করে দেয় এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ব্যক্তিরা তারা নিঃসন্দেহ নেকর এবং পূর্ণবান ব্যক্তি ছিলেন কিন্তু তাদের নাম ভাঙ্গিয়ে শয়তান মানুষকে দিয়ে শিরক করিয়ে নিয়েছিল এবং আমাদের সমাজে আমরা দেখতে পাই বিভিন্নভাবে মৃত পুণ্যবান নেককার ব্যক্তিদের নামে বর্তমানে শির্ক অহরহ প্রচলিত রয়েছে মাজার পূজা কবর পূজা মৃত ব্যক্তিকে মাধ্যম ধরে দোয়া করা এমন কি আল্লাহকে পাইতে হলে হবে এই ধরনের বাক্য বানিয়ে নেওয়া ধরা ইত্যাদি শির্ক বর্তমানে মানুষের এই কবর পূজা তাদের মূর্তি পূজা পৃথিবীর প্রাচীনতম শির্ক বর্তমানেও আমরা দেখতে পাই যারা মূলত ইসলামের নামে নিজেদের কালচারে বিশ্বাসী বাপ দাদার ধর্মে বিশ্বাসী কুরআন এবং হাজি দলিলের বদলে কালচার বা ধরে আমরা এটা দেখে আসলাম এই ধরনের দলিলে যারা বিশ্বাসী তারা মুসলিম সমাজে এই সমস্ত শির্কগুলোতে লিপ্ত স্থান পূজা সমাধি স্তম্ভ পূজা শহীদ মিনার স্মৃতিসৌধ পূজা কবর পূজা ছবি প্রতিকৃতি মিনার ভাস্কর্য ইত্যাদি পূজায় বর্তমান সমাজ জয়লাভ হয়ে গেছে সুতরাং নিঃসন্দেহে যারা শিক্ষা গ্রহণ করতে চান নূহ আলাহিস্লামের কমের ঘটনা থেকে আমাদের জন্য সতর্কবার্তা এবং শিক্ষণীয় বহু বিষয় রয়েছে এভাবে যখন পৃথিবীতে শির্ক বিস্তার লাভ করল পৃথিবীর বুকে প্রথম নির্বাচন করলেন বুকে প্রথম ইলা আলাহাম ছিলেন পৃথিবীর বুকে প্রথম রাসুল এবং আর সফায়াতের যে হাতিসটি সেখানে আমরা জানি কিয়ামতের দিন সেই কঠিন অবস্থায় যখন মানুষ নু আলাহ সাল্লামের কাছে যাবে এবং তার কাছে অনুরোধ করবে যেন তিনি আল্লাহ মহমতা কাছে সফায়াত করেন তখন তারা যে সম্বোধনে তাকে সম্বোধন করবে সেটা হচ্ছে আপনি হচ্ছেন দুনিয়ার বুকে প্রথম এবং শুধু তাই নয় তিনি হচ্ছেন উল উল আজম তাদের অন্তর্ভুক্ত সবচাইতে মর্যাদাবান পাঁচজন রাসুল তাদের মধ্যে নুম আলা একজন এবং বাকি চারজন হচ্ছেন ইব্রাহিম আলাইসা ইসা এবং মোহাম্মদ এবং তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছেন রাসুল্লাহ মুহম্মদ সাল্লাম নুহ আলাইকে যখন আল্লাহ তার কাউমের কাছে প্রেরণ করলেন কোন বার্তা কি মেসেজ দিয়ে আলাহ তার কাছে আমরা দেখতে পাই কুরআনে আল্লাহ বলছেন আর অবশ্যই আমি নুহকে প্রেরণ করেছিলাম তার কাউমের কাছে এই বার্তা দিয়ে যে আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী ইমির উম আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী সুতরাং আমরা দেখতে পাচ্ছি নুহ আলাই যে বার্তা সেখানে বর্ণনা করছেন মানুষকে সতর্ক করে দেওয়া সাবধান করে দেওয়া এটাও দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ শুধু পুরস্কারের কথা নয় শাস্তির সংবাদ জানানো দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা অনেক সময় শুধুমাত্র পুরস্কারের কথা বলে থাকি শাস্তির কথাগুলো আমরা অনেকে মনে করি যে এর মাধ্যমে দাওয়ার ক্ষেত্রে কঠোরতা শুরু হয়ে গেল কিন্তু এটা সঠিক নয় বাস্তবতা হচ্ছে আমাদেরকে সুসংবাদ এবং শাস্তি দুটোই স্পষ্টভাবে মানুষের কাছে জানিয়ে দিতে হবে নুয়াল সালামের সেই বার্তা সম্পর্কে কুরআনে উল্লেখ করেছেন যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো নিশ্চয় আমি তোমাদের উপর যন্ত্রণাদায়ক দিবসের আজাবের ভয় করছি অন্যত্র আলোচনা বলছেন আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম সে বলেছিল হে আমার কম হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর বন্দিগি করো তিনি কোনো মাবুদ নেই তোমরা কি ভয় করছো না আফালা তাত্তা কুন এটি হচ্ছে সেই বার্তা যা প্রত্যেক নবী তাদের উম্মার কাছে প্রেরণ করেছিলেন আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করোনা আল্লাহ তে আবুদ্লা হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর বন্দেগি করো তিনিই এটি তোমাদের কোনো মাবুদ নেই সুতরাং নুহ আসলামের বার্তা অত্যন্ত স্পষ্ট এবং সংক্ষিপ্ত তিনি যেই বার্তাটি তার সম্প্রদায়ের কাছে উপস্থাপন করেছেন সেখানে মূল বক্তব্য হচ্ছে তাউহিদ আল্লাহ একত্ববাদ এবং এটাই ছিল সমস্ত আম্বিয়াদের বার্তা এবং এই বার্তা প্রদানের সাথে সাথে তারা আরও একটি বিষয়ে তাদের কমকে আহ্বান করেছেন AllAh मान्य करो, करो, करो। अल्लाबाद करा तुआ अवलम्बन करा आमा के अर्थात रसुल के मान्य करा तीन नम्बरे नबी रसुलान्य कर कला हम क्यों बला हम অন্যত্রাল সভা আপনি আরো বলুন আমি যখনই কোন জনপদে রাসুল পাঠিয়েছি তাকে এই জন্যই পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার শর্তহীন আনুগত্য করা হবে আনুগত্য সুতরাং আম্বিয়ারা তারা শুধুমাত্র মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়ে ঘোষণা প্রচার করে দিয়ে চলে যাবেন তাদের দায়িত্ব শেষ হয়ে গেল শুধুমাত্র মুখে সত্যটা জানিয়ে দিবেন এর মাধ্যমে তাদের ভূমিকা বা তাদের কাজ শেষ নয় বরং মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা মানুষদেরকে উৎসাহিত করতেন সেটাকে মান্য করার জন্য এবং অবশ্যই তাদেরকে মান্য করতে হবে এখানে কোন বিকল্প সুযোগ নেই এবং তারা যা নিয়ে এসেছেন সেই বার্তাকে প্রতিষ্ঠিত করতে হবে এটাই হচ্ছে তাহা কি মাস আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা রাসুলদের আগমনের উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন তাদেরকে অনুসরণ করে এবং তাদেরকে মান্য করে দাওয়াতের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করেছেন কি কি মেথড তিনি ব্যবহার করেছেন কিভাবে তার দাওয়া কার্যক্রমকে তিনি বলল হে আমার প্রতিপালক নিশ্চয় আমি আমার কৌমকে দিনে এবং রাতে আহ্বান করছি অর্থাৎ তিনি দিনে এবং রাতে সবসময় তাদেরকে দাবা করতেন এবং তিনি বলতেন অতঃপর নিশ্চয় আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে এবং নিশ্চয় আমি তাদেরকে জনসম্মুখে বা সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়েছি সুতরাং দেখুন কুরআনের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারছি নুম আলা সাল্লাম কতভাবে তার কমের কাছে দাওয়াতকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি জাহর বা প্রকাশ্যে তাদেরকে ডেকেছেন আলান্তুল আমি তাদের সাথে কথা বলতাম জনসম্মুখে বা সমষ্টিগতভাবে আহ্বান করতাম প্রকাশ্যে এবং উপদেশ দিয়েছি ব্যক্তিগতভাবে তিনি রাতের বেলা দাওয়া করতেন দিনের বেলা দেওয়া করতেন সবার সামনে দাওয়া করতেন এবং আলাদাভাবে ব্যক্তিগত পর্যায়েও তিনি দেওয়া করতেন বিভিন্ন উপায় তিনি চেষ্টা করে দেখেছেন তার কংকে হকের দিকে শির থেকে মুক্ত করে সত্যের দিকে নিয়ে আসার জন্য যতগুলো উপায় সম্ভব সবগুলো উপায় নু আল্লাহাম ব্যবহার করেছেন সুতরাং আমাদেরকেও আমরা যদি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে চাই দাওয়ার কাজে আমাদের উচিত হবে সব ধরনের রিসোর্সকে ব্যবহার করা আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার সবগুলোকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগানো এটা হচ্ছে নুম আল্লাহ সাল্লামের ঘটনার শিক্ষা যত কিছু আমরা সবকিছু দেওয়ার কাজ ব্যবহার করার চেষ্টা করব টেলিফোন সিডি বইপত্র চিঠি ম্যাগাজিন অডিও ক্যাসেট ইন্টারনেট ফেসবুক বক্তৃতা ব্যক্তিগত পর্যায়ে দেওয়া কারো সাথে সাক্ষাৎ করার মাধ্যমে দেওয়া এমনকি আমাদের চরিত্রের মাধ্যমে আখলাকের মাধ্যমে এমনকি আমাদের উপস্থিতিও যেন একজন মানুষকে ইসলামের দিকে আহ্বানের কারণ হয় আপনি কোনো একটি স্থানে বসে আছেন সেটাও যেন মানুষের প্রতি ইসলামের দিকে আহ্বান করার কারণ হয় আমাদের কখনোই এরকম মনে করা উচিত নয় যে এটা তুচ্ছ বা এই পদ্ধতিতে কোনো কাজে আসবে না যা কিছু আমাদের সক্ষমতা রয়েছে সম্ভাব্য সব ধরনের পদ্ধতি দাওয়াতের ক্ষেত্রে আমাদের অবলম্বন করা উচিত সম্ভাব্য সকল উপায় চেষ্টা করেছেন ছোট বড় রাতে দিনে প্রকাশ্যে জনসম্মুখে ব্যক্তিগতভাবে তিনি তাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ সুবহান পথের দিকে সর্বাত্মক প্রচেষ্টা কিন্তু তার দাওয়া ফলাফল কি সুবহান আমরা দেখতে পাই তিনি যত দাওয়া প্রদান করেছেন তার কম তার জাতি তার সম্প্রদায় ততই সত্য থেকে দূরে সরে যেতে লাগলো আল্লাহ আকবর এই দাওয়াতের ক্ষেত্রে কিন্তু আমার আহ্বান তাদের সত্য থেকে দূরে সরে থাকার প্রবণতাকেই বৃদ্ধি করেছে তাদের পলায়ন প্রবণতাকেই বৃদ্ধি করেছে নৌ আলাইসাল্লাম তাদেরকে যত আহ্বান করেছেন যত দিনের পথে দেখেছেন তারা ঠিক ততই দূরে সরে যাচ্ছিল তিনি যাদেরকে যত বেশি দাওয়া দিচ্ছেন তারা তত বেশি অবাধ্য হয়ে যাচ্ছিল এবং দূরে সরে যাচ্ছিল যত বেশি দাওয়া দিচ্ছেন পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করছিল এর এরপরও কিভাবে তাওয়ার কাজ চালিয়ে যাওয়া সম্ভব খুবই কঠিন নিঃসন্দেহে খুবই কঠিন একটি অবস্থা কিন্তু এখানেই শেষ নয় আল্লাহ নুয়াল্লামের সম্প্রদায়ের আচরণ সম্পর্কে কোরআনে উল্লেখ করেছেন আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ততবারই তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে কাপড় দিয়ে নিজেদের চেহারাকে ঢেকে নিয়েছে জিত করেছে তম্ব ভরে অধ্যত্ত প্রদর্শন করেছে নুম আলাইস্লাম তার সম্প্রদায়কে দিনের পথে ডেকেছেন তিনি তাদের উদ্দেশ্যে কথা বলতেন এবং তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিত যেন তার কথা শুনতে না হয় কাপড় দিয়ে নিজেদের চেহারাকে ঢেকে মুখ ঢেকে পালিয়ে যেত তারা উদ্ধত্ত আচরণ করত তারা উদ্ধত্ত আচরণ করত অহংকার প্রদর্শন করতো এই ধরনের আচরণ যদি আমাদের সাথে কেউ করে ভেবে দেখুন আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছেন আর সে যেন আপনি কি পারবেন তার সঙ্গে এরপরও আলাপ চালিয়ে যেতে খুবই কঠিন একটা বিষয় এভাবে আমরা জানি আধা ঘন্টা বা এক দূরে থাকুক পাঁচ কিংবা দশ মিনিটও একজন ব্যক্তির সাথে কথা চালিয়ে যাওয়া সম্ভব নয় আপনি একসময় হতাশ হয়ে পড়বেন হাল ছেড়ে দেবেন এবং হতে পারে তারই এই খারাপ আচরণের জন্য সারা জীবন তাকে ঘৃণা করে এড়িয়ে যেতে থাকবেন কিন্তু আমরা দেখতে পাই এই কঠিন কাজটি নূ চালিয়ে গেছেন কত সময় ধরে প্রায় সাড়ে নয় শত বছর যাবত এক টানা তিনি তাদেরকে হকের পথে আহ্বান করেছেন তাদের এত খারাপ আচরণ সত্ত্বেও সাড়ে নয়শ বছর তিনি রাতে দিনে মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে এবং ব্যক্তিগত পর্যায়ে যত দাওয়াত দিচ্ছিলেন তার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে আসছিল এবং তার সম্প্রদায়ের মধ্যে তার প্রতি শত্রুতা তৈরি হচ্ছিল এবং লোকজন তার কথায় মোটেই গুরুত্ব দিচ্ছিল না অনিহা, অবজ্ঞা তা ছিল অধ্যত্ব ক্রমে বৃদ্ধি পেতে থাকল মুহম্মদিন ইসাক রাহিম্লাহ তিনি বলেছেন নিহত কোন নবী ব্যতীত অন্য কোন নবী তার কমের নিকট থেকে নুহের মতো এতটা নির্যাতন ভোগ করেননি এর এরপরও কিভাবে টিকে থাকা সম্ভব হলো সবর নিঃসন্দেহে নূ আলাই মধ্যে ছিল অসাধারণ ধৈর্য তিনি এই ধৈর্যের পরিচয় দিয়েছেন সাড়ে নয় শত বছর ধরে তার কাউমের অবাধ্যতা কতটা কঠিন এবং ব্যাপক ছিল এবং তারা কি ধরনের জাতি ছিল এর একটি উদাহরণ আমরা একটি হারিস থেকে পাই রাসুই সাল্লাই আমাদেরকে জানিয়ে গেছেন কিয়ামতের ময়দানে নূ আলাইসাল্লামের সম্প্রদায় আল্লাহ মোহাম্মতোল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায়ও তাদের নিকট রাসুল প্রেরণ করার বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করবে তারা অস্বীকার করবে যে নুহ আলাহাম বা কোন রাসুলকে আল্লাহ মহাম্মা তাদের নিকট প্রেরণ করেননি চিন্তা করুন কিয়ামতের ময়দানে দাঁড়ানো অবস্থায় এবং সেই সময়ে উম্মতে মোহাম্মাদী নুহ আলাহিসাল্লামের পক্ষে সাক্ষ্য প্রদান করবে এবং আল্লাহ মহম্মাল্লাহ জিজ্ঞাসা করবেন যে কিভাবে আমরা তাদের কথা জানতে পারলাম তখন আমরা বলবো যে আমরা আল্লাহ মোহাম্মতআর কুরআনে আল্লাহ কালামে তাদের ঘটনা জানতে পেরেছি কি নুহ জাতি একটি প্রজন্ম অপর প্রজন্মের কাছে নুহের কথা শুনো না পিতা তার পুত্রকে ন কর্ণপাত করো না নিঃসন্দেহে খুবই কঠিন একটি পরিস্থিতি নুহ তার জাতিকে তাওদ সম্পর্কে দাওয়াত দেওয়ার পর আরো দুইটি বিষয় সম্পর্কে তাদেরকে বলেছিলেন সেই বিষয়গুলো হচ্ছে তাদেরকে ইস্তেক ফার করা সম্পর্কে আহ্বান জানিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন কুরআনে উল্লেখিত হয়েছে নু আলাইসাল্লাম তার কওকে বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের তিনি ক্ষমাশীল এবং যেমন তারা ইস্তেক ফার করতে উৎসাহিত হয় এবংিতা সম্পর্কে বলেন যদি তোমার ইস্তেকফার করো তবে যা হবে সেটা হচ্ছে তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য পরিমিত বৃষ্টির ব্যবস্থা করে দেবেন তোমাদের ধন সম্পত্তি এবং সন্তান দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করবেন তোমাদেরকে বাগান এবং নদী দ্বারা পুরস্কৃত করবেন সেগুলো সম্পর্কে। বাগান এই ঘটনাটি আমরা যদি আমাদের সময়ের সাথে মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাব বর্তমানে মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে এবং আল্লাহ মোহাম্মদ নুহরের সম্প্রদায়কে জানিয়ে দিয়েছিলেন যদি তারা স্টেক করে তাহলে আলোসু মহামাতা তাদেরকে এই নিয়ম সমূহ দিয়ে সমৃদ্ধ করবেন্লাম তার সম্প্রদায়কে তাদের চারপাশে আলোসু মাহতালার নিদর্শনগুলোর মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন কেন আলোসু এই সৃষ্টি এগুলো হচ্ছে আল্লাহর গুণাবলির প্রতিফলন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সপ্ত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলো রূপে সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর তাতেই ফিরিয়ে নেবেন এবং আবার সেখান থেকে পুনরুদ্ধৃত করবেন আল্লাহ তোমাদের জন্য তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন নু সাড়ে নয়শ বছর ধরে এই দাওয়া চালিয়ে যাচ্ছিলেন কিন্তু এত কিছুর পর এত সর্বাত্মক প্রচেষ্টার পর তিনি হাতে গোনা সামান্য কিছু মানুষ তাদেরকে তার আহ্বানের সারাদানকারী হিসেবে পেয়েছিলেন সামান্য কিছু মানুষ তারা নুহের দাওয়াতে সাড়া দিয়েছিল অল্প সংখ্যক কিছু লোক এবং তারা ছিল দুর্বল এবং সমাজের দরিদ্র ব্যক্তিদের মধ্য থেকে আর দুয়াফা এই ব্যক্তিদের প্রতি সমাজের যারা প্রভাবশালী আলমালা তাদের প্রতিক্রিয়া কি ছিল সমাজের বিত্তশালী ধনী নেতৃবৃন্দ শক্তিশালী পাওয়ারফুল প্রভাবশালী ব্যক্তি তারা নুহাল ইহাল্লামের কাছে আসলো এবং কোরআনে এই সমস্ত ব্যক্তিদেরকে আলহসমত আল মালা বলে আমাদের কাছে জানিয়ে দিয়েছেন এবং সেই সমস্ত ব্যক্তিরা নুহা আলাহামের কাছে এসে বলল সেই সমস্ত ব্যক্তিরা প্রথমত নুহ আলাইকে তারা প্রত্যাখ্যান করতে চাইল কিন্তু নুহ আল্লাহ সাল্লামের বার্তা এত স্পষ্ট এবং শক্তিশালী ছিল তারা তার দাওয়াকে প্রত্যাখ্যান করতে পারল না ফলে তারা বিভিন্ন অভিযোগ এনে নুহ আল্লাহামের বিরুদ্ধে উপস্থাপন করার চেষ্টা করতে লাগল আলসু মত কোরআানে বলছেন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 অতঃপর তার কাউমের নেতৃত্ব যারা কুফুরি করেছিল তারা বলল আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর করি না। আর আমাদের মধ্যে যারা ইতোর এবং স্থুল বুদ্ধি সম্পন্ন যাদের অপরিপক্ক তারা ব্যতীত কাউকে আপনার তনগত্য করতে দেখছি না এবং আমাদের উপর আপনাদের কোন প্রাধান্যও দেখি না বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি এই অংশটি এসেছে সুরাহুদে এবং অন্যত্র সুরামুনে আসুভা তাল্লা তাদের এই অভিযোগ সম্পর্কে বলছেন কৌমিহিম আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর বন্দেগি করো তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই তোমরা কি ভয় করো না তখন তার সম্প্রদায়ের কাফের প্রধানরা আল তারা বলেছিল এ তো আমাদের মানুষ ছাড়া নয় সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায় আল্লাহ ইচ্ছা করলে নাজিল করতেন আমরা আমাদের পুরো মধ্যে এই ধরনের কথা শুনিনি এবং তার আরো বলতে লাগলো আল্লাহ বলছেন সে তো এমন একজন মানুষ মাত্র যাকে জিনে আসর করেছে কাজেই কিছুকাল তাকে সহ্য করে চল এভাবে নুহ আল সাল্লামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের অভিযোগ উপস্থাপন করে তার দাওয়াকে প্রত্যাখ্যান করার ব্যর্থ এই চালাতে মধ্যে তিনটি ক্যাটাগরি রয়েছে প্রথম ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি তারা অনুসারীদেরকে নুআলাহীন ব্যক্তি যাদের চিন্তা শক্তি বিকশিত হয়নি এই ধরনের নির্ভোধ ব্যক্তি বলে তাদেরকে বাতিল করে দেওয়ার চেষ্টা করছিল এবং তারা আরও বলছিল যে এই সমস্ত ব্যক্তিরা সমাজের দুর্বল ব্যক্তি আমাদের উপর তাদের কোনো বিষয়ে কোন প্রাধান্য নেই কেন আমরা তাদেরকে অনুসরণ করব দ্বিতীয় ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি তারা নুহ আলাহামের উপর যে অভিযোগ তারা বলছিল আপনি মূলত আমাদের উপরে নেতৃত্ব করতে চান এবং এরপর তৃতীয় প্রকার সেখানে একজন রাসুদ হিসেবে সন্দেহ পোষণ করছিল এবং তারা বলছিল আপনি তো আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয় আল্লাহ যদি চাইতেন তবে আমাদের নিকট ফেরেজাকেই পাঠাতেন আসুন দেখি নুহু আল্লাহ তাদের এই অভিযোগগুলোর কিভাবে জবাব দিয়েছিলেন প্রথমত যে অভিযোগটি তার উপস্থাপন করেছিল সমাজের দুর্বল ব্যক্তিরা বোধশক্তিহীন চিন্তা শক্তিহীন লোকেরা আপনার অনুসারী যাদের আমাদের উপর কোন প্রাধান্য নেই তারা আপনার অনুসরণ করছে এবং তারা বলছিল তারা কোন ধরনের চিন্তা ভাবনা না করেই আপনাকে অনুসরণ করছে তাদের সিদ্ধান্ত সঠিক হতে পারে না আমরা দেখতে পাই রাসু সাল্লামের জীবনে একটি ঘটনা যখন আবু সুফিয়ান একটি বাণিজ্যিক সফরে আর রোমে সেখানে ছিল এবং তৎকালীন রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আর শ্যাম সেখানে সে ব্যবসার কাজে ছিল রোমানদের সম্রাট ছিল হেরাকল এবং হেরাকল সেই সময় শ্যামে ছিল তিনি রাসুল্লাহ সাল্লা সম্পর্কে শুনতে পেলেন। এবং জানতে চাইলেন যে সম্প্রদায় এসেছেন সেই সম্প্রদায়ের নিকটস্থ আত্মীয় এই পর্যায়ের কোন ব্যক্তি সেখানে আছেন কিনা এবং যখন তিনি শুনতে পেলেন আরবদের একটা কাফেলা সেখানে শামে এসেছে ব্যবসার কাজে এবং তাদের মধ্যে মোহাম্মদ সাল্লা একজন নিকটাত্মী রয়েছে আবু সুফিয়ান তখন তারা হেরাকলের নিকট সেই কাফিলাটিকে নিয়ে আসলো হেরাকল তখন আবু সুফিয়ানকে বেশ কিছু প্রশ্ন করতে শুরু করেছিল সেই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল কারা মুহদ অনুসরণ করছে অনুসারী কারা আবু সুফিয়ান বলল তার অনুসারীরা হচ্ছে সমাজের দুর্বল শ্রেণী দরিদ্র দাস এবং যারা অসহায় হেরাকল এই উত্তর শুনে সে কি বলেছিল হেরাকল একজন আহলে কিতাব ছিল পূর্বের নবীদের সম্পর্কে তার বিস্তর জ্ঞান ছিল এবং এ কারণে সে প্রশ্নের মাধ্যমে যাচাই করতে চেষ্টা করছিল যে রাসু স্লাম একজন সত্য নবী কিনা হেরাক যখন এই উত্তর শুনল যে রাসু সামকে যারা অনুসরণ করছেন তারা হচ্ছেন দাস সমাজের দুর্বল শ্রেণী অসহায় ব্যক্তি হেরাকল বলেছিল এই সমস্ত লোকেরাই সাধারণত আম্বিয়াদের অনুসারী হয়ে থাকে এবং এরাই হচ্ছে রাসুলদের অনুসারী এরাই ছিল ইসার অনুসারী মুসার অনুসারী এরাই ছিল হুদের অনুসারী এবং এরাই ছিল সলেহ অনুসারী সুতরাং দাওয়াতের শুরুতে আমরা দেখতে পাই যারা আম্বিয়াদের অনুসরণ করে থাকেন প্রথমে যারা এই দাওয়াতে সারা দিয়ে থাকেন তারা হচ্ছে মূলত সমাজের দরিদ্র এবং সুবিধাবঞ্চিত অংশ অসভা তাদেরকে এই নিয়ামত প্রদান করে থাকেন এবং আমরা দেখি যে দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে যখন হকের দিকে আহ্বান করা হয় মূলত তাদের সামনে এই হককে গ্রহণ করার জন্য কোনো বাধা থাকে না কাজেই আমরা দেখতে পাচ্ছি নুহে সম্প্রদায়ের লোকজন যে দাবিটি তুলে নূহ আলাই দাওয়াতকে অস্বীকার করার চেষ্টা করছিল নিঃসন্দেহে সেটা একটি ভিত্তিহীন অভিযোগ এবং তাদের দ্বিতীয় অভিযোগ ছিল তারা কোনো ধরনের চিন্তা ভাবনা না করে আপনাকে অনুসরণ করছে বোধশক্তিহীন ব্যক্তি তারা বলতে চাইছিল যে এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাদেরকে অনেক ভাবনা চিন্তা করতে হবে পড়াশোনা করতে হবে জেনে বুঝে ভেবে চিনতে অতপর ইসলাম গ্রহণ করা উচিত ছিল হুট করে চিন্তাভাবনা না করে ইসলাম গ্রহণ করাটা এই সমস্ত লোকের জন্য বোকামি সাথে ইসলামকে সত্য দিন আহ্বানে এটা নিঃসন্দেহে তাদের জন্য ছিল একটি গর্বের বিষয়বস্তু এবং এই কাজের জন্যই সাথে সাথে ইসলামকে সত্য দিন হিসেবে গ্রহণ করা এই কাজের জন্যই রাসুল্লাহ সাল্লাহাম আবু বকর রাজি প্রশংসা করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আবু বকর ছাড়া আর যাদের সামনেই ইসলাম উপস্থাপন করা হয়েছে তারা বিষয়টি নিয়ে কিছুটা সময় ভাবনা চিন্তা করেছে কিন্তু আবু বকরকে যখনই ইসলাম উপস্থাপন করা হয়েছে সাথে সাথে সে তা গ্রহণ করেছে দ্বিতীয়বার ভাবার জন্য তিনি সময় গ্রহণ করেননি সুতরাং নুম আলা অনুসায়ীদেরকে নিয়ে সমাজের নেতৃত্ব ব্যক্তিরা আল মালা তারা যে অভিযোগটি উপস্থাপন করেছিল মূলত সেটা তাদের জন্য একটি প্রশংসনীয় গুণ ছিল এবং আমরা বর্তমান সময়েও দেখতে পাই যারা ইসলামকে অপছন্দ করে কুফাররা তারা মুসলিমদের উপর বিভিন্ন ধরনের দোষ আরোপ করার চেষ্টা করে এবং ইসলামকে খাটো করার চেষ্টা করে কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে বিষয়গুলো কুফ্রা অপছন্দ করছে মূলত সেগুলো মুসলিমদের জন্য গর্ব করার বিষয় দ্বিতীয় প্রকারের যে অভিযোগ নুহে সম্প্রদায় উপস্থাপন করেছিল সেটা ছিল নূ আল ইসলাম এবং তার অনুসারীদেরকে তারা নেতৃত্বের লোভী সম্পদের আকাঙ্ক্ষী ইত্যাদি বলে অভিহিত করতে চাইছিল অথচ নুহ কি বলছিলেন বললেন বললেন হে আমার কৌম আমি তোমাদের এর বিনিময়ে কোনো সম্পদ প্রত্যাশা করি না আমি তোমাদের নিকট এই দাওয়াতের বিনিময়ে কোনো সম্পদ প্রত্যাশা করি না যিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন একজন দায়ী তিনি কখনো এর জন্য কোনো বিনিময় প্রত্যাশা করবেন না তার কাজ হবে সবার জন্য উন্মুক্ত ফ্রি তিনি কপিরাইট করে তার কোন কাজকে আটকে রাখবেন না ব্যবসায়িক মুনাফা অর্জন করা কখনোই একজন দায়ীর মূল লক্ষ্য হতে পারে না কাজেই তার কাজের জন্য আর্থিক সুবিধা গ্রহণ করা কিংবা দুনিয়াবী পার্থিব কোনো সুযোগ সুবিধা বিনিময় একজন দায়ী কখনই চান না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং দাওয়াতের কাজগুলো আমাদের এভাবেই করা উচিত যেন শুধুমাত্র আমরা আল্লাহ সুবাহতাল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি নুআ আলাইসাল্লাম বলছিলেন আমার পুরস্কার আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে নয় এরপর তিনি তাদেরকে বললেন যারা ইমান এনেছে আমি তাদেরকে তাড়িয়ে দেব না নুআ আলাহিস্লামের সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় লোকেরা তারা দাবি করছিল যে এরা হচ্ছে সমাজের দুর্বল অবহেলিত নিচু স্তরের লোক এদেরকে যদি নুআ আলাহাম তাড়িয়ে দেন তাহলে তারা নূলামের আহ্বানে কান প্রদান করবে না বললেন আমি দিব না। কেননা এরাই হচ্ছে মুমিন ব্যক্তি এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আলাহু মহাম্ম ইসলাম দিয়ে সম্মানিত করেছেন তোমাদের চোখে হতে পারে এই সমস্ত ব্যক্তিরা দরিদ্র অসহায় সমাজের নিতীয় ব্যক্তি কিন্তু আল্লাহ সুহাম্মাল্লা চোখে এরা হচ্ছে মোমিন যাদেরকে আল্লাহামতাল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন এদেরকে আমি কখনোই তারিয়ে দিতে পারি না এবং এরপর তিনি তাদেরকে আরো বললেন আমি তোমাদেরকে এমনটি কখনো বলি না যে আমার নিকট আল্লাহ তাল্লার সম্পদের ভান্ডার রয়েছে এই বিষয়টি কেন মোহাল্লাম তাদেরকে বলছেন যে আমি কখনোই তোমাদেরকে এটা বলি না যে আমার কাছে আল্লাহর সম্পদের একটি ভান্ডার রয়েছে মানুষের কাছে একজন নবীর গ্রহণযোগ্যতা লাভের জন্য তাকে বৃত্তশালী সম্পদশালী ধনী হওয়ার প্রয়োজন নেই বরং তিনি যেই বার্তা নিয়ে তাদের কাছে আসেন সেই বার্তাই যথেষ্ট মানুষদের মধ্যে সেই নবীর প্রতিষ্ঠিত করার জন্য। মানুষদের মধ্যে সেই নবীর গ্রহণযোগ্যতাকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এটা আমাদের একটা ত্রুটি আমরা মানুষেরা সাধারণত ধনী সম্পদশালী ব্যক্তিদেরকে সম্মান করে থাকি দরিদ্র হলে তাকে দুর্বল তাকে পাত্তা দেই না আমরা তার অনুসরণ করি না তাকে নেতা হিসেবে মানতেও চাই না এবং আমরা দেখতে পাই এই ব্যাপারটাই ঘটেছিল ক্ষেত্রে তারা যখন একজন নির্বাচন করেছিলেন এবং পরবর্তীতে তারা কি করেছিল তারা তার নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন তুলেছিল এবং তারা বলেছিল সে তো একজন ধনী ব্যক্তি নয় দরিদ্র ব্যক্তি সে কিভাবে আমাদের নেতা হতে পারে নুয়াল তার কমকে বলছেন আল্লাহর সম্পদের ভাণ্ডার আমার কাছে নেই আর আমাকে হতে হবে না। তিনি তাদেরকে আরও জানিয়ে দিলেন যে আমি গায়েবের কোনো খবর জানি না অদৃশ্যের কোন জ্ঞান রাখি না শুধু ততটুকুই আমি জানি যতটুকু আল্লাহ আমাকে শিক্ষা প্রদান করেছেন তৃতীয় প্রকারের অভিযোগ নুহ আল্লাহ সাল্লামের সম্প্রদায় যেটা তার প্রতি উপস্থাপন করেছিল তারা প্রশ্ন করছিল একজন মানুষ কিভাবে নবী হতে পারে তারা প্রশ্ন করছিল একজন মানুষ কিভাবে নবী হতে পারে তাদের কাছে এই বিষয়টা অস্বাভাবিক ছিল অথচ আমরা যদি সুস্থ মস্তিষ্ক চিন্তা করি মানুষদের কাছে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য একজন মানুষকে নবী হিসেবে পাঠানো হবে এটাই তো স্বাভাবিক নাকি মানুষদের কাছে যদি একটি অদ্ভুত প্রাণী চলে আসে এবং সেই প্রাণীটি মানুষকে আহ্বান করে একটি পথের দিকে সেটাই তো অবাক এবং আশ্চর্য হওয়ার বিষয় মানুষদের কাছে একজন মানুষকে নবী পাঠানো হবে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য এটাই স্বাভাবিক বিষয় তারা বলছিল আপনি যদি একজন নবী হন তাহলে আমি ফেরেস্তা নই হে আমার কম আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে লক্ষ্য করে দেখুন নুআ আল ইসলাম যে জবাবটি দিচ্ছিলেন যখন তারা বলছিল যে একজন মানুষ কিভাবে নবী হতে পারে নুআ যে জবাবটি দিচ্ছেন কোরআনে সেটা সংরক্ষিত রয়েছে নুআস্লাম বলছেন কলয় কৌমি অং কু তালীনতিমি রবিহত মি নিফ মি তাকুমু হ তুম্লহ কু হে অমর কোম আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট দলিলের উপর থাকি অর্থাৎ নু আলাই তাদের অভিযোগকে পাত্তা না দিয়ে বলছেন আমার বার্তা যদি তোমাদের নিকট স্পষ্ট হয় আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট দলিলের উপর থাকি এবং তিনি যদি তার পক্ষ থেকে আমাকে রহমত দান করেন রহমত অর্থাৎ নবুয়াত এবং রিসালাত যদি প্রদান করে থাকেন আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে তাহলে কি আমি তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপর তা চাপিয়ে দিতে পারি এ কথা দ্বারা নুয়াল্লাম বুঝিয়ে দিলেন নবুয়াত এবং রিসালাত কখনো চেয়ে পাওয়া যায় না এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আলোস মাহাতালার ইচ্ছাধীন তিনি মানুষদের জন্য কোন ফেরিস্তা মালাইকা নয় বরং তার মনোনীত পছন্দনীয় কোনো মানুষকেই সেই মানুষদের নিকট নবী হিসেবে পাঠিয়ে থাকেন নুয়ালিস্লাম তাদেরকে বললেন আমি কোনো ফেরেস্তা নই কারণ আমরা দেখতে পাই যখনই কোনো আম্বি আসে তখন তারা বলে থাকে যে আপনাকে একজন হতে হবে তাহলে আমরা আপনাকে অনুসরণ করবো মূলত এটা সত্যকে অনুসরণ না করার জন্য একটি ভিত্তিহীন আবদার বা দাবি এবং যদি আমরা কোন ফেরেস্তাকে রাসুল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো কিন্তু এতেও তারা ওই সন্দেহই প্রকাশ করত যা এখন তারা করছে সুতরাং এতগুলো অভিযোগ উপস্থাপন করার পরও যখন নু আলাই ক্লান্ত হলেন না বরং অটল অবিচল থেকে ক্রমাগত তাদেরকে রাতে দিনে ব্যক্তিগতভাবে গোপনে প্রকাশ্যে জনসমষ্টিতে সমস্ত উপায়ে তাদেরকে হকের দিকে আহ্বান করতে লাগলেন নু আলাহিসাল্লাম গোটা সমাজের বিরুদ্ধে একা লড়াই করে চলছিলেন তিনি ক্লান্ত হচ্ছিলেন না গোটা সমাজের বিরুদ্ধে একা নু আলাহাম লড়াই চালিয়ে যাচ্ছেন হকের দাওয়াত উপস্থাপন করছেন বাতিলের আদর্শকে ভেঙে চুরমার করে দিচ্ছেন এবং এরপর আমরা দেখতে পাই চূড়ান্ত অবস্থায় সম্প্রদায় অভিযোগ তারা বলল আমরা আপনাকে মিথ্যাবাদী মনে করি এবং তারা আরও বলেছিল আরে এত এমন একজন ব্যক্তি যাকে আমাদের একজন জিন আসর করেছে জিনে আসরগ্রস্ত ব্যক্তি সুতরাং কিছুকাল তাকে কষ্ট করে সহ্য করো এই ধরনের উপহাস অবজ্ঞা তামাশা এবং বিদ্রুপ এটা যখন একজন দায়ীর প্রতি একজন আম্বিয়ার প্রতি করা হয়েছিল সেটা ছিল লক্ষণ মোহাম্মদাল অচিরেই নুহ এবং তার সম্প্রদায়ের মধ্যে সেই সমস্ত ব্যক্তি যারা তার আহ্বানে সাড়া দিয়েছিল তাদেরকে বিজয় দান করবেন বিজয় লক্ষণ আমরা দেখতে পাচ্ছি ঠিক এটাই ঘটেছিল নূ আলাহিসাল্লাম সাড়ে নয় শত বছর দাওয়া দিয়ে যাচ্ছেন অবিরত ক্লান্তিহীন ভাবে নু আলাহিসাল্লাম হাল ছেড়ে দেননি বরং তার সম্প্রদায়ের লোকেরাই হাল ছেড়ে দিল जुदल हे नर्क कर যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তবে আপনার সেই আজাবকে নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করছেন তাদের এই বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাই তারা কতটা অন্ধ এবং গোরা ছিল তারা নূ আলিস্লামকে বলছে যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আমাদের উপর আজাব নিয়ে আসুন নূ আল্লাহিস্লাম যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে তার বার্তা সত্য অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইল্হ নেই এবং আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করবো না এই বার্তা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের উপর কেন আজাব নিয়ে আসবেন এটা প্রমাণ করে যে তারা নুহ আলাইস্লামের বার্তাকে অস্বীকার করত যদি সেটা সত্য হয়ে থাকে এবং এই কারণে তারা বলছে যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তবে আপনার সেই আজাবকে আমাদের উপর নিয়ে আসুন যেটা সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করছেন কতটা অধ্যত্বপূর্ণ জাতি ছিল তারা সুহান আল্লাহ আমরা এই পরিস্থিতিতে লক্ষ্য করতে পারি নুহ আলাইস্লামের ধৈর্যের প্রতি তার সবর তিনি কখনোই হাল ছেড়ে দেননি গোটা সমাজ তার বিরুদ্ধে কিন্তু কারা প্রথম হাল ছেড়ে দিল তার সমাজের লোকেরা তারা পরাজিত হল তারা হতাশ হয়ে নূ আল্লাহ আশা ছেড়ে দিল যে এই ব্যক্তিকে আমরা কিছুতে বন্ধ করতে পারব না টিকে টিকে থাকলেন। থাকলেন বিরুদ্ধে আদর্শগত যুদ্ধে দাওয়াতের যুদ্ধে তিনি জয়ী হলেন এবং এ কারণেই আমরা বলছি এই ঘটনাগুলো হচ্ছে আহসানুল কাসাস শ্রেষ্ঠ কাহিনী শ্রেষ্ঠ ব্যক্তিদের কাহিনী নূ আলাই সাল্লামের সম্প্রদায় তাকে হত্যার হুমকি প্রদান করল তারা বলল তুমি নিশ্চিত নিহত হবে নূলাম এই ধরনের একটি কঠিন পরিস্থিতিতে তার সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে যখন তিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন দেখতে পেলেন যে তারা তাকে জীবন হুমকি দিচ্ছে হত্যার হুমকি দিচ্ছে এবং কোন ধরনের কথা তারা শুনতে চায় না এরকম চূড়ান্ত একটি পরিস্থিতিতে নুআসাল্লাম सम्प्रदाय लोके बिुदे दुआ करते शुरू कर लें नूअलमी नूह हे हमार रब हमार संप्रदाय अमान्य कर अनुसरण करोक देखे एम लोक के जार धन सम्पत्ति सन्तान सन्त केवल तर क्षति बृद्धि चले है अर्थात नू आलाम्छर कम আমাকে বাদ দিয়ে সম্পদশালী ব্যক্তিদের অনুসরণ করছে করছে এবং আমার শক্তিশালী আর তাদেরকে শুনিয়ে দাও নুহের অবস্থা যখন সে নিজের সম্প্রদায়কে বললো হে আমার কম হে আমার জাতি হে আমার সম্প্রদায় যদি তোমাদের মধ্যে আমার অবস্থান এবং আল্লাহর আয়াতের মাধ্যমে নসিহত প্রদান করা তোমাদের নিকট ভারী বলে মনে হয় তবে আমি আল্লাহর ভরসা করছি এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্মকে সাব্যস্ত করে নাও এবং এতে তোমাদের শরীরদেরকেও সমবেত করে নাও যাতে তোমাদের মধ্যে নিজেদের কাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে অতঃপর আমার সম্পর্কে যা করার করে ফেল আমার সম্পর্কে যা কিছু করার করে ফেল এবং আমাকে অব্যাহতি দিও না অর্থাৎ নু আলাই সাল্লাম বলছেন তোমরা আমাকে হত্যার হুমকি পালন করছো হত্যা করলে করতে পারো কিন্তু আমার বন্ধ হবে না নুহ আলাইস্লাম বলছেন এরপরও যদি বিমুখতা অবলম্বন করো মুখ ফিরিয়ে রাখো তবে জেনে রাখো আমি তোমাদের নিকট কোন ধরনের বিনিময় কামনা করি না সম্পদ প্রতি নির্দেশ যেন আমি আনুগত্য অবলম্বন করি যেন আমি আনুগত্য অবলম্বন করি ফলাফল কি হল ফাকাছাবু এর পরও তারা মিথ্যা প্রতিপন্ন করল আস মোমতাল বলেন আর নুহের প্রতি অহি প্রেরণ করা হল যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ছাড়া আপনার কৌমের অন্য কেউ ইমান আনবে না অতএব আপনি তাদের কার্যকলাপে বিমর্শ হবেন না যে নতুন আর কোনো একজন ব্যক্তি আনবে না সুতরাং নুহালাম নিশ্চিতভাবে যখন জানলেন তিনি শেষ পর্যায়ে চলে এসেছেন কোন ধরনের আলোচনা কথাবার্তা দাওয়া আর সম্ভব নয় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন তিনি আলোসহমতালার কাছে দোয়া করলেন কুরআনে এসেছিল নুহ বলেছে হে আমার পালন কর্তা হে আমার রব আমাকে সাহায্য করো না তারা আমাকে অতএব আমার এবং তাদের মধ্যে ফয়সলা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করুন আর নৌহ আমাকে আহ্বান করেছিলেন আর আমি কত উত্তম সারা দানকারী নৌ আল্লাহ সাল্লাম আল্লাহ কাছে দোয়া করলেন সাড়ে নয়শ বছর ৯৫০ বছর সবর করার পর তিনি তার সম্প্রদায়ের বিরুদ্ধে অবশেষে দোয়া করছেন নু আরো বলেছিলেন আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না তাদের সবাইকে ধ্বংস করে দিন কেন এর কারণ এই নয় যে নু আলাই সাল্লামের সাথে তাদের কোন ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত শত্রুতা এরকম নয় যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং নিজেরাও জন্ম দিতে থাকবে কেবলমাত্র পাপাচারী এবং কাফেরদেরকে নূহ আলাহ সাল্লাম দোয়া করলেন নয়শো বছরের ধৈর্য এবং দাওয়াতের পর শেষ পর্যন্ত নুহ আলাইস্লাম তারা লোকেদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করছেন তিনি বলছেন হে আমার পালন কর্তা আপনি পৃথিবীতে কোন কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করবে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবলমাত্র পাপাচারী এবং কাফেরদেরকে নুয়া আলাইসাল্লাম দোয়া করছেন তাদের একজন কেউ যেন রেহাই দেওয়া না হয় তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হোক কেন নুয়াল্লাহাম এ দোয়া করছিলেন নুয়ালাইস্লামের সাথে তাদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না তাদের বিরুদ্ধে তিনি এই দোয়া করছেন এ কারণে যে যদি তারা জীবিত থাকে বেঁচে থাকে তাহলে তারা মুসলিমদের আকিদাকে কাফেরদেরকে। তাদের শিশুদের মধ্যে তারা ছড়িয়ে দেবে এবং তারা মুমিনদেরকে দূষিত করে দেবে পাপাচারে উৎসাহিত করবে তাই তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য নু আলাই আল্লাহ মোহাম্মতাল কাছে দোয়া করলেন আল্লাহ সুত দুয়া কবুল করে নিলেন এবং নৌ সাল্লামকে বললেন নৌকা তৈরি করো আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমার কাছে কোনো আবেদন করবেন না অবশ্যই তারা ডুবে মরবে তারপর নির্দেশ মোতাবেক নৌকা তৈরি করা শুরু করে দিলেন একটি সময়ে নূ আলাই যখন নৌকা তৈরি করছিলেন নিঃসন্দেহে এটাও ছিল তার জন্য একটি কঠিন সময় যখনই কোন একজন কাফির ব্যক্তি নূ আলাই পাশ দিয়ে অতিক্রম করত তারা নুআ আলাইসাল্লামকে নিয়ে তামাশা বিদ্রুপ কটাক্ষ করতো উপহাস করত হাসাহাসি করত তারা বলত নোহ তুমি এখানে নৌকা নির্মাণ করছো অথচ আকাশেও কোন পানি নেই এখানে কোনালাম একটি পাহাড়ের উপর তার নৌকাকে নির্মাণ করছিলেন সেখানে নৌকা কিভাবে চলতে পারে নদী সমুদ্র কিছুই ছিল না এবং এই কারণে নৌ নৌকা নির্মাণ দেখে তারা বিদ্রূপ উপহাস এবং কটাক্ষ করতে লাগলো নৌ আলাই্লাম তাদেরকে যে জবাব দিয়েছিলেন সেটা উল্লেখ রয়েছে তাদেরকে যে জবাব দিয়েছিলেন কুরআনে সেটা উল্লেখ করা হয়েছে তোমরা যদি আমাদেরকে উপহাস করে থাকো তবে তোমরা যেভাবে আমাদেরকে উপহাস করছো আমরাও ঠিক সেভাবেই তোমাদের উপহাস করছি উপর আসে এবং চিরস্থায়ী আজাব অবতরণ করে আল্লাহ কুরআ বলছেন অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছে গেল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল আমি বললাম প্রত্যেকটি জীবের এক এক জোড়া দু দুটি করে তাতে উঠিয়ে নিন এবং নিজ পরিবার বর্গকেও তাকে ছাড়া যার সম্বন্ধে পূর্বেই নির্দেশ চলে এসেছে এবং অন্যান্য মুমিনদেরকেও আল্লাহ বলছেন আর অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ইমান এনেছিল যখন আল্লাহ মোহাম্মতাল্লাহ সেই আজাবে সময়টি চলে আসলো আল্লাহর নির্দেশ মোতাবেক ভূপিষ্ঠ পানিতে উচ্ছ্বসিত হল আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হল আল্লাহ মহম্মদাল নূকে নৌকায় উঠতে বললেন এবং সাথে নিতে বললেন ইমানদার ব্যক্তিদেরকে তাদের পরিবার যারা নুহ আল ইসলামের আহ্বানে প্রত্যেকটি জীবের একটি করে পুরুষ এবং স্ত্রী এভাবে জোড়া করে সালামের সাথে উঠেছিলেন। বিশ্বাসী মুমিন ব্যক্তি তাদের সংখ্যা খুবই সামান্য সর্বোচ্চ যে সংখ্যাটি এসেছে বিভিন্ন বর্ণনায় সর্বোচ্চ যে সংখ্যাটি এসেছে সেটা হচ্ছে সত্তর থেকে আশি সর্বনিম্ন সাত থেকে আট সর্বোচ্চ সত্তর থেকে আশি সাড়ে নয়শ বছর বছরের দীর্ঘ শ্রম এবং দাওয়ার ফলাফল হচ্ছে মাত্র আশি জন ব্যক্তি যদি আমরা সর্বোচ্চ সংখ্যাকে গ্রহণ করি তাহলে কি আমরা বলব সালাম তার দাবার কাজে ব্যর্থ হয়েছেন দুনিয়াবী ফলাফল দেখে আমরা কখনোই কাজকে বিচার করতে পারি না কারণ আমাদের জীবনের দুইটি অংশ একটি হচ্ছে দুনিয়াতে এবং একটি হচ্ছে আখিরাতে সুতরাং এই ঘটনা থেকে নুআসালের এই ঘটনা থেকে আমাদের জন্য অনেকগুলো বিষয় শিক্ষণীয় বোঝার মতো অনেকগুলো বিষয় রয়েছে সাধারণত আমরা এমন একটা কাজ করতে পছন্দ করি যখন আমরা সেই কাজে কোনো একটি সফলতা দেখতে পাই উৎসাহ পাই যখন আমরা দেখি যে আমার কাজটি ভালো হচ্ছে ভালো রেজাল্ট আসছে পড়ালেখায় আমরা কঠোর পরিশ্রম করি এবং যখন আমাদের আশা অনুরূপ ফল করি রেজাল্ট ভালো হয় আমরা পড়ালেখায় উৎসাহবোধ করি ব্যবসায় আমরা শ্রম দিই যদি ব্যবসায় আমাদের লাভ হয় আমরা আরও উদ্যমে ব্যবসাকে প্রতিষ্ঠিত করার কাজে লেগে থাকি কিন্তু যখন আমরা জানিয়ে চেষ্টা করার পরও কোন একটি কাজে আশানুরূপ ফল পাই না বরং পরিস্থিতি দিনকে আরও খারাপ হতে থাকে তখনও সেই কাজে লেগে থাকা নিঃসন্দেহে নিঃসন্দেহে খুবই কঠিনের কথা সাড়ে নয়শ বছরের দীর্ঘ দাওয়া এবং সবরের পর তিনি দেখলেন হাতে গোনা গুট গয়েক কয়েকজন মানুষ কেউ ইমান আনেননি উপরন্তু পরিস্থিতি দিনকে দিন আরো হচ্ছে নুভাল্লাম তার ইমানকে আর দৃঢ় করেছিলেন তার বিশ্বাস ছিল আল্লাহ সুহামতাই আল্লাহামতালাই এই কাজের পুরস্কার দেওয়ার মালিক তিনি দুনিয়াবী মানুষের সংখ্যা দেখে উৎফুল্ল হননি দুনিয়াবি পুরস্কারের আশায় তিনি বসে থাকেননি আল্লাহ সু মহামতআলাই হচ্ছেন একমাত্র মালিক আল্লাহ সুহামতালাই হচ্ছেন একমাত্র মালিক যিনি পুরস্কার দিবেন একজন ব্যক্তির কাজ হচ্ছে আল্লাহ সুহাম্মার নির্দেশ মতো তার দায়িত্বকে পালন করে যাওয়ার সফলতা আল্লাহ প্রদান করবেন এ কারণে আমরা দেখতে পাই নৌ আলাহাম নয়শো বছর ধরে ক্রমান্বয়ে সবরের সাথে দাওয়াতের কাজ দাওয়াতের কাজ করে গেছেন এবং এটাই ছিল সত্যিকারের ইয়াকিম এবং ইমানের পরিচয় নৌলাম যখন নৌকায় উঠলেন তখন প্রথম কি বললেন নু আলাই বললেন বিসমিল্লাহ আমরা যখন কোনো কাজ করা শুরু করি আমরা বলি বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি নু আলাহিসাল্লাম যখন পানিতে প্রথম নৌকা ভাসালেন তখন বললেন বিসমিল্লাহ। আল্লাহর নামে আল্লাহর নামেই এর গতি আল্লাহর নামেই এর স্থিতি নুআলাম বললেন আর তিনি বললেন তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামেই এর গতি এবং স্থিতি আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ মেহরবান আল্লাহ সুহাম এরপর বলছেন ঢেউ মধ্য দিয়ে তাদের নৌকা ভেসে চলল কি ধরনের ঢেউ কত বড় ঢেউ কিরূপ ঢেউ এর মধ্যে তাদের নৌকা তাদেরকে নিয়ে বহন করে যাচ্ছিল আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আর নৌকাখানি তাদেরকে বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে নু আলাইসালামে নৌকা যখন তাদেরকে নিয়ে বহন করে যাচ্ছিল এক একটি ঢেউ ছিল পর্বতের সমান উঁচু চিন্তা করুন একটি পর্বতকে একটি পর্বতের উচ্চতা হাজার হাজার ফিট ফিটের একটি পর্বত এত বড় বড় ঢেউ এর মধ্যে একটি নৌকা ভেসে চলছে এই ধরনের পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজও টিকে থাকতে পারবে না দুই সালে আমরা জানি ইন্দোনেশিয়াতে যে সুনামি হয়েছিল সেখানে একটি ঢেউ ছিল তেত্রিশ ফুট উঁচু এবং সেই ঢেউ কিভাবে সবকিছু ভাসিয়ে নিয়ে তীরে এনে আশ্রে সেটা কিভাবে সেটা সেই দুর্যোগময় পরিবেশে টিকে থাকার মতো উপযোগী ছিল না এত বড় বড় বিশাল মধ্যে নুআ আলামের নৌকাটি একটি সামান্য ম্যাচের বাক্স ছাড়া আর কিছুই নয় যেটা সহজেই ঢেবের মধ্যে তলিয়ে যেতে পারত কিন্তু নু ঠিক সেটাই করেছেন আল্লাহ তাকে যে দায়িত্ব পালন করেছেন আল্লাহ দিয়েছেন তুমি আমি আমার দায়িত্ব দিয়েছেন নৌকা তৈরি করতে এবং এরপর আমরা দেখতে পাচ্ছি আল্লাহমতাল্লাহ নিজে তাদেরকে রক্ষা করেছেন এই বিশাল ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে নৌকাটিকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছেন একমাত্র আল্লাহ সুত সুতরাং আল্লাহ যদি শেষ পর্যন্ত রক্ষা করে তাহলে প্রশ্ন জাগতে পারে কেন তিনি নুআ আলাই্লামকে নৌকা বানানোর নির্দেশ দিয়েছিলেন এর কারণ হচ্ছে আল্লাহ এটাই চান আমরা যেন আমাদের সামর্থ্য সর্বোচ্চ করি আমাদের উপরে অর্পিত দায়িত্বটুকু যেন আমরা সঠিক সঠিকভাবে পালন করি আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা নু আলাহ সাল্লাম যখন নৌকায় আরোহণ করলেন তখন নুআ আলাহ সাল্লাম তার ছেলেকে আহ্বান করে বললেন আমাদের সাথে নৌকায় চলে আসো আর নুহ তার পুত্রকে ডাক দিয়ে বললেন যে সরে রয়েছিল তিনি বললেন প্রিয় বাছা ইয়া বুনাইয়া আমাদের সাথে আরোহণ করো এবং কাফেরদের সাথে থেক না তার সন্তান দুনিয়ায় আসক্ত হয়ে থাকার কারণে এই ভয়াবহ দুর্যোগের বিষয়টিকে দুনিয়াবি বস্তুবাদী সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে সে বিচার বিশ্লেষণ করছিল সে বলছিল আমি অতিরেই কোন একটি পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে পানি থেকে প্লাবন থেকে রক্ষা করবে বললেন আজকের দিনে আল্লাহর হুকুম থেকে রক্ষাকারী কেউ নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন এমন একটি সময় উভয়ের মাঝে তরঙ্গ আরাল হয়ে দাঁড়ালো তরঙ্গ তাদের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ালো ফলে সে নিমন্ত্রিত হল নুআ আলাহিস্লামের ছেলে বলছিল যে সে খুব তাড়াতাড়ি দ্রুত একটি পর্বতে এসে আশ্রয় নিবে এবং সে বলছিল আমরা আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি যে কোন বন্যায় পাহাড় তলিয়ে গেছে নু আলাই ছেলে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে ঘটনাকে বিশ্লেষণ করছিল সে মনে করেছিল পাহাড়ে পর্বতে আশ্রয় নিলে সেই প্লাবনের হাত থেকে বেঁচে যাবে তার পিতা তাকে বললেন আজকের দিনে আল্লাহর হুকুম থেকে রক্ষাকারী কেউ নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন নুম আল্লা সাল্লামের সন্তান তার এই আহ্বানকে স্পষ্ট আহ্বানকে প্রত্যাখ্যান করে পাহাড়ে থাকার সিদ্ধান্তে অটল রইল আল্লাহ মহামতো বলেন এমন সময়ে উভয়ের মধ্যে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়াল ফলে সে নিমজ্জিত হলো। কল্পনা করুন আপনি এবং আপনার সন্তান একটি ভয়াবহ বিপদের মধ্যে অবস্থান করছেন এবং আপনার সন্তানকে আপনি আহ্বান করছেন আমাদের সাথে চলে এসো যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে কাফ্রিদের সাথে থেকে না এরকম একটি সময়ে সেই বিশাল পানির স্রোতধারায় এসে তাকে ভাসিয়ে নিয়ে এগুলো নিমজ্জিত করে ফেলল এবং আপনি নিশ্চিত বুঝতে পারছেন এটাই হচ্ছে নির্দেশ দেওয়া হল হে পৃথিবী শোষে নাও হে আসমান খান্ত হও। অতপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হল এবং যুদি পর্বতে নৌকা ঘোষণা দেয়া হল ধ্বংস জালিম কমের জন্য আলহ সতাল পৃথিবীকে নির্দেশ দিলেন যেন তারা পানিকে শুষে ফেলে এবং আসমানকে নির্দেশ দিলেন বর্ষণ তথা বৃষ্টিকে বন্ধ করে দেওয়ার জন্য নূ আলাম এবং তার সঙ্গীদেরকে নিয়ে নৌকাটি ফিরেছিল ছিল নামক পর্বতে এবং ধারণা করা হয় যে এই পর্বতটি বর্তমান কুর্দিস্থানে সেখানে অবস্থিত যখন সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল আলসবতা আজাব আলহাম্মতালা উঠিয়ে নিলেন তখন নু আলিয়া সাল্লাম আলসবতালাকে কয়েকটি বিষয়ে কিছু বিষয়ে জিজ্ঞাসা করার জন্য অনুমতি প্রার্থনা করলেন বললেন হে আমার হে আমার রব আমার পুত্র সে আমারই পরিবার পরিজনদের অন্তর্ভুক্ত এবং আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য আর আপনি হচ্ছেন সর্বাপেক্ষা বিজ্ঞ ফারী এখানে নু আলাই অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ জানতে চাইছেন এই বিষয়ে যে আল্লাহ সুবাহ ওয়াদা করেছিলেন তার পরিবারের সদস্যদেরকে তিনি রক্ষা করবেন কিন্তু তার পুত্র তার পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কেন সে আল্লাহর আজাব থেকে রক্ষা পেল না নু আলাহাল্লাম এখানে আল্লাহমতাল্লাহর হিকমা এটা তিনি বুঝতে পারেননি এবং এ তিনি বলছেন নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য যাতে কোনো সন্দেহ বা সংশয় নেই এবং তার মনেও কোনো সন্দেহ বা সংশয় ছিল না কিন্তু তার পুত্রের কেনই এই পরিণতি ঘটল সেটা জানার জন্য তিনি কৌতূহল বোধ করছিলেন এই ঘটনার মাধ্যমে একটি বার্তা প্রদান করলেন এবং একই সাথে সমস্ত মুসলিমদের জন্য একটি শিক্ষণীয় বিষয়কে এখানে আল্লাহ উপস্থাপন করেছেন অনেক শব্দ যেগুলো আমরা প্রচলিতভাবে ব্যবহার করে থাকি ইসলাম সেই শব্দগুলোকে নতুনভাবে যেমন শব্দটি সালাহ শব্দটি এর আগেও প্রচলিত ছিল যার অর্থ হচ্ছে দোয়া করা প্রার্থনা করা কিন্তু ইসলামে আসার পর সালাহ বলতে আমরা এখন দৈনিক পাঁচ রক্ত সালাদ আদায় করা কি বুঝে থাকি দোয়া করার জন্য আমরা সালাহ শব্দটিকে আর ব্যবহার করি না ইসলাম এই শব্দটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে একইভাবে পরিবার বলতে আমরা সাধারণত যা বুঝে থাকে সেটা হচ্ছে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় আমাদের নিকটবর্তী স্বজন আমাদের ভাই তার হচ্ছে আমাদের পরিবারের সদস্য নূ সেভাবেই মনে করেছিলেন এ কারণে তার নিজের সন্তানও বুঝি তার পরিবার অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ এখানে একটি শিক্ষা একটি শিক্ষা প্রদান করতে চাইলেন সেটা হচ্ছে আল্লাহ মোহাম্মতাল্লাহ নূ আলাহামকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবারের সংজ্ঞাকে বুঝালেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন হে নুহ নিশ্চয় সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয় قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسأل ما ليس لك به علم إنني أعظك أن تكون من الجاهلين نشتش هي دوراتار شتران أمان بشأن درقصت قربينا جار خور اپني جانينا আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না যেহেতু নুহ আলাই সালামের সন্তান সে ছিল গুনাগার এবং অবিশ্বাসী কাফের এ কারণে নুহ আলাহামের সাথে তার পুত্রের রক্তের সম্পর্ক থাকলেও তার পুত্র তার পরিবারের অন্তর্ভুক্ত নয় অপরদিকে নুহের সন্তান যদি প্রকৃত ইমানদার হতো তাহলে অবশ্যই সে নুহ আলাইসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত হতো নূ আলাইসালাম এই বিষয়টি অনুধাবন করতে পারলেন বুঝতে পারলেন এবং তিনি আলাসুমার কাছে বললেন নুহ বলেন হে আমার পালন কর্তা আমার যা জানা নেই এমন কোন বিষয়ে দরখাস্ত করা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব। ঘটনা হবার মূল লেসন বা শিক্ষা কি নুহের ঘটনা কুরআ আলসুমাতা অনেকগুলো সুরাতে বর্ণনা করেছেন কিন্তু একটি স্থানে সবচেয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে নুআ আলাইসাল্লাম সম্পর্কে সুরাহুদে সেখানে পঁচিশ নম্বর আয়াত থেকে শুরু করে আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলাহ সুহাম ধারাবাহিকভাবে সম্প্রদায়ের ঘটনাকে উল্লেখ করেছেন উনপঞ্চাশ নম্বর আয়তে গিয়ে আলাহ সুহামকে উদ্দেশ্য করে বলছেন এই ঘটনা এটা হচ্ছে গায়েবের খবর অদৃশ্যের খবর যেটা আমি আপনার উপর অগি করেছি প্রেরণ করেছি ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা না সুতরাং আলু মহান জানিয়ে দিচ্ছেন এটা এমন একটি সংবাদ এমন একটি ঘটনা যেটা আপনার কিংবা আপনার জাতির জানা ছিল না সেই গায়েবের খবর আমি আপনার উপর জানিয়ে দিচ্ছি কিন্তু এর উদ্দেশ্য কেন এই কাহিনীকে জানিয়ে দিচ্ছেন নূ হালাই মোরাল কি আপনি ধারণ যারা তাকে অবলম্বন করে চলে তাদের চূড়ান্ত পরিণাম ভালো এতে কোন সন্দেহ নেই নু আলাই সাল্লামের কাহিনীকে উপস্থাপন করার পর বলছেন এটাই ছিল নুহের কাহিনী যা ছিল গায়েবের খবর যেটা ধারণ করুন নিঃসন্দেহে যারা তাকে অবলম্বন করে তাদের চূড়ান্ত পরিণাম ভালো এতে কোন সন্দেহ নেই পর্যন্ত বর্ণনা করে আলো সুহামতা নূলামের কাহিনী থেকে রাসুল উল্লা সাল্লাহ আমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছেন আমরা যেন নুহের জীবন থেকে এই শিক্ষাটিকে গ্রহণ করে থাকি যেভাবে নূহ আলা চরম ধৈর্য এবং নিষ্ঠার সাথে তার কয়মকে সম্প্রদায়কে সাড়ে নয়শ বছর নয়শ বছর ধরে হকির দিকে আহ্বান করেছেন আল্লাহর পথে আহ্বান করেছেন কখনোই তিনি তার দায়িত্বকে ছেড়ে দেননি দিনে রাতে সবসময় আল্লাহকে আহ্বান করেছেন সম্মুখেছেন গোপনে দিয়েছেন সমস্ত পদ্ধতি সমস্ত উপায় উপায়ে দিয়েছেন এবং এমন তিনি মানুষকে হকের দিকে আহ্বান করেছেন যখন তারা তাকে নিয়ে বিদ্রূপ করেছে কটাক্ষ করেছে বিভিন্নভাবে তাকে কষ্ট প্রদান করেছে নু হালামের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি রয়েছে সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা ইন্নাল শেষ কারা। ইন্স বলছেন। যাদের মনে আল্লাহর ভয় থাকবে তাকুয়া থাকবে আল্লাহর পথে যারা সবরের সাথে দৃঢ়তার সাথে অবস্থান করবে তারাই হচ্ছে বিজয়ী যেভাবে নু সালামের সম্প্রদায়ের গুটি কয়েক লোক যারা ইমান এনেছিল তাদেরকে বিজয়ী দান করেছেন এটাই হচ্ছে শিক্ষা নুআ সালামের কাহিনীর মূল শিক্ষা সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং মনে রাখতে হবে চূড়ান্ত ফলাফলে সবসময় নিঃসন্দেহে মোমিন্রাই বিজয়ী যদি এই বিজয় বাহ্যিকভাবে দুনিয়াতে নাও হয়ে থাকে নিঃসন্দেহে আখিরাতে আমরাই বিজয়ী নু হালাম ছিলেন প্রকৃত বিজয়ী কিন্তু তার বিজয় কখন এসেছিল তার বিজয় এসেছিল নয়শো বছরের শ্রম এবং দাওয়াতের পর তিনি কখনোই জিততে পারতেন না যদি তিনি ধৈর্য করে আল্লাহর জন্য কাজ করে যেতেন তাই আমাদেরকে মনে হবে এই পথ কখনোই মসৃণ নয় এই পথ ছোট নয় এই পথ দীর্ঘ এই দীর্ঘ পথের শেষেই রয়েছে বিজয় তাই এই পথে টিকে থাকার জন্য আমাদের চাই অপূরন্ত তেজ এবং শক্তি আর এই শক্তি বেশিরভাগ অংশই আমরা লাভ করব সবর বা ধৈর্য থেকে আমাদের যদি ধৈর্য ধারণ করার মতো শক্তি না থাকে তাহলে মাঝ পথে আমরা মুখ ধুবড়ে পড়ে যাব আমরা কখনোই এই পথের শেষ গন্তব্যে পৌঁছাতে পারবো না যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে বিজয় সুবাহ রব্বিক রবিলতি আয়াফুন ও على আল والحمد মুরসলিন আলহামদুলিল্লাহ العالمين